ইবনু আব্বাস রদুল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন ইবনু আব্বাসের খালা উম্মু হুফায়ত রদ্লাহ তাল্লা একদা নবী সাল্লাহ আলাই সাল্লাম এর খেদমতে পনির ঘি ও দব অর্থাৎ মরুভূমিতে বিচরণশীল গিরগিটির নেয় এক প্রকার প্রাণী যা হালাল হাদিয়া পাঠালেন কিন্তু নবী সাল্লাহ আল্লাম শুধু পনির ও ঘি খেলেন আর দব অরুচিকর হওয়ায় বাদ দিলেন ইবনু আব্বাস রদুল্লাহ তাল্লাহু বলেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর দস্তরখানে দব খাওয়া হয়েছে ता हराम होले हरामसिल्ला सलाम एर दस्तर खान खावा हतोना